আচ্ছা এই সুফি মতবাদটা একটা মতবাদ সুফিয়া আল জালসা আর একটা হলো মানে একটা হলো সুফি বসে থাকা সুফি আরেকটা একটা সুফি নাসার সুফি মানে বসে থাকে না সুফি প্রধানত দুই ভাগে এক আছে এরা লাফায় না এরা নাচে না এরা এক জায়গায় স্থির হয়ে বসে থাকে এদেরকে বলা হয় আর এক ধরনের সুফি হলো আর সুফিয়া আর এরা প্রথম দিকে বসে থাকে পরবর্তীতে আর বসে থাকতে পারে না এরা দৌড়াইতে থাকে লাফাইতে থাকে নাচতে থাকে বিভিন্ন দিকে বিভিন্ন রকম কিছু করতে থাকে এটাকে বলা হয় যারা সিকিরা করে বসে বসে সুফে সুফে এরা চিৎকার দেনা। কোনো আওয়াজ দে এরা চোপে বসে বসে তাদের আমলগুলো করে আর মাঝে মাঝে একটু চিৎকার দেয় আর এদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তাও যে এরা মেন তাওয়াজ্যাবাদত মনে করে শায়ে যেদিকে ওইদিকে ফিরে বসে থাকে শায়েখ যেদিকে যেখানে আসেন ওই দিকে ফিরে বসে থাকাকে তারা এবাদত মনে করে মানে শায়েখের তাওয়াজ্যটাই হলো মূল বিষয় আর শায়েখের দিকে ফিরে কোনো আওয়াজ করা যাবে না চুপচাপ বসে থাকতে হবে এরা হলো আলসা আরেকটা গ্রুপ হলো আলজা আলেসাতা এরা বসে থাকে কিন্তু আওয়াজ করে করে জিকির করে আওয়াজ করে করে আবাদত করে মাঝে মাঝে চিৎকার দেয় কিন্তু লাফালাফি করে না এমনি মাঝে মাঝে আওয়াজ করে তো যারা সমেতা এরা হলো নকশবন্দিয়া প্রসিদ্ধ হলো নকশবন্দিয়া এবং খাও ফয়া তরিকা আর যারা একটু আওয়াজ করে কিন্তু বসে থাকে লাফায় না দৌড়ায় না এরা হলো लाफा दोड़ान दोड़ा लाफानो नाचा एर मध्य सीम थे सूफी मतबाद दर्शन आये शुद्ध दौड़ानो लाफान मध्य सीम्ध नोल तबला वाद्य जंत्र एग्ला তারা না এটাকেই তারা সুফিবাদের মানে আল্লাহকে পাওয়ার বড় মাধ্যম মনে করে এরা হলো আর সুফিয়া আর রাক আর এদের মধ্যে আবার একটা শ্রেণী নিজেদেরকে আহালুসন্নার সাথে সম্পৃক্ত করে নিজেদেরকে আহল সুন্নাওয়াল জামাত দাবি করে আহলসন্নাতের সাথে সম্পৃক্ত করে কিন্তু এরা কোরআন এবং সন্ন্যার বিকৃত ব্যাখ্যা করে নিজেদেরকে আহলুসন্না দাবি করে কিন্তু কোরআন একটা আয়াতের ব্যাখ্যা যুগে সালাফেরা দেন নাই তারা আর একটা ব্যাখ্যা দেয় হাদিস একটা বোঝায় আর একটা আয়াত একটা বুঝায় আর এটা সফিবাদের আরেকটা শাখা যে যারা নিজেদেরকে সুন্নতর দাবি করে আহ না দাবি করে व्याख्या विश्लेषण कर सब प्रकार मूल विषय अल काश मानी एल एम अर्जुन मूल माध्यम हलो काश का माध्यम एक जन व्यक्ति शरियत हुकुम आकामे हादिस बिरोधी যুগে যুগে তার অস বছরের ইতিহাসে সুফিরা সবসময় হাদিস বিরোধী এবং আহলুল হাদিস বিরোধী হাদিসের আমল তারা পছন্দ করে না হাদিসের আমল কেউ করলে হাদিসের অনুসারে কেউ হইলে এটা তাদের কাছে সবচেয়ে জঘন্যতম কারণ তাদের মূল থিওরি হলো হাদিসের এলেমটা হল মাইন্যতন আন মাইন্যত আর কাশফের আলমটা হলো কালবি আন এটা দুটি গুরুত্বপূর্ণ মতবাদ সনদের দিয়ে হাদিস বর্ণনা করে কিন্তু সনদের মধ্যে যারা আছে সব কিন্তু মারা গেছে একজন ও জিন্দা নাই মরা এলেন মাইতের থেকে মাইতের এলেম আর কাপ্পটা কালবি আমরা আমার কলবের সাথে আর ওইটা আপনি হাদিস ধরে বসে থাকলে সেই চোদ্দশো বছর আগে এটা নাজিব হয়েছে তখন নবী সরাজাম বলছেন আর মাইয়া তারা একজনের থেকে একজন বর্ণনা করছে তারা কেউ নাই তাহলে আপনি ওই এলএম নিয়ে বসে থাকবেন কেন যে এটা সরাসরি আল্লাহর সাথে কানেকশন এজন্য মানে সুফিরা হাদিস বিরোধী সবসময় তেরোশো বছরে সবসময় তারা হাদিস দেখতে পারে না এবং হাদিস নামে মাত্র যদি কিছু হাদিস তারা পড়াশোনা করেও কিন্তু তারা হাদিসের আমলকে স্বীকৃতি দেয়া হাদিস কে অগ্রাধিকার দো হাদিসের উপরে কাশ কারণ তারা কাশ্মের আলমটাকে মনে করে কালবি আন আর হাদিসের এলমটা হইল মাইন্যত আনমাইত এই জন্য বলে যে ভাই সব হাদিস মানা যাবে না সোনা মানতে হবে আবার সোনা মানতে গিয়ে সন্ন্যও বিভিন্ন ধরনের নিজস্ব ব্যাখ্যা আছে কাশ্মীর দৃষ্টিতে ব্যাখ্যা। তারা বলে যে এটা বলেছে কাশ্মীর সবার কাছে ব্যাখ্যাটা একরকম কিন্তু তার কাছে আর একরকম কারণ তিনি কাশ্মের মাধ্যমে সরাসরি আল্লাহ থেকে জেনে নিছেন বাস এটা কিন্তু আর কোনো কিতাবেও নাই কোথাও নাই এটা প্রমাণ করার আর কোনো উপায় নেই কারণ উনি আর ওনার আল্লাহ দুইজনের মিলে যোগাযোগ করে এটা ঠিক করছে এই হলো সুফিবাদের সুফির প্রকারবাদ